চট্টগ্রামে পতঙ্গার টিচার প্রধান শিক্ষক পরের দিন মা বোন বা অন্যরা আসা এসে বুঝিয়ে দিতে আসছে যে তাকে রাখেন সেখানে ওই স্কুলের প্রধান শিক্ষক তাকে কঠিন ভাষায় বিশ্রী ভাষায় গালি কালাজ করে আর বলে এই বোরকা পরার কারণে জঙ্গি হয় কি দাম আপনার এটা ইমানদারিটা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করি আর সেখানে স্কুলের প্রধান শিক্ষক ইসলামের একটা সরিয়া নিদর্শন বোরখা পরা। পর্দা করা এটাকে কটাক্ষ করে এটা তো বিচ্ছিন্ন কোনদস্থ করেছে এগুলো পত্রিকায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা শুধু কালকের পরশু ঘটনা নয় এটা বাংলাদেশে অহরহ ঘটছে এক মন্ত্রী আমার এলাকার এক মন্ত্রী ছিলেন ওই স্কুলের টিচার কি হবে মন্ত্রী গত টামের মন্ত্রী তিনি ওই বোরখা পরা কারণে আপনার অপদস্থ করে লাঞ্ছিত করে বোরখা পরা করার ওই আপনার হলরুম থেকে এখান থেকে বের করে দেয় এইটা মুসলমানের রাষ্ট্র আর আপনার ইমানের পরিচয় এই সম্মানিত উপস্থিতি আপনার আমার কাছে ইমানের মূল্য না থাকতে পারে গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মূল্য ওই একটা মুসলিমের মূল্য আল্লাহ সুবাহার কাছে বেশি সুতরাং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে পুরা বেড়াই ধ্বংস হয়ে যেতে পারে পুরা ঢাকা ধ্বংস হয়ে যেতে পারে পুরা বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে মহাদেশ ধ্বংস হইতে পারে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ সুবাহের মর্যাদা চাইতে বেশি সম্মানিত অবস্থিতে ইমানের মূল্যায়ন করেন না ইমানদার ব্যক্তিকে মর্যাদা দেন না ইমানদার ব্যক্তির কোনো মর্যাদা আপনার কাছে নাই এটাও কিন্তু একটা অপরাধ মনে রাখবেন এই জন্য দিন আল্লাহ নাই আল্লাহ কোন মুসলিমকে গালি দেওয়া ফাঁসি কাজ ও ইতালুহু কুফ কোন মুসলিমকে হত্যা করা হলো কুফুরি কোন মুসলিমকে হত্যা করা হলো কুফুরি কাজ যারা কোন হত্যা করে অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধ ব্যতীত যদি কোন মানুষকে হত্যা করে মান কাতালা যে ব্যক্তি বাঁচালো একটা মানুষকে যে ব্যক্তি বাঁচালো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল ইসলাম মানবতার ধর্ম আজকে এই অসাম্প্রদায়িকতার নাম দিয়ে মানুষকে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক এর পার্থক্য বোঝাতে গিয়ে ইসলামকে যারা কলুষিত করছে তাদের থেকে সাবধান থাকতে হবে আপনাকে যদি ইমান নিয়ে পৃথিবীতে টিকে থাকতে চান নিজেকে মুসলিম পরিচয় দিতে চান আর সে কথাগুলো শুনতে খুব গরম লাগতেছে খারাপ লাগতেছে মনে হয় কিচ্ছু করার নাই মানুষকে পার্থক্য করে বাঙালি আগে না মুসলিম আগে এভাবে পার্থক্য করে যদি আমি এই কথা বলতে যাই হয়তো আমার গলার মধ্যে কিন্তু আমাকে দাঁড়াতে হবে সেদিন তুমি বাঙ্গালি নাকি তুমি হিন্দু তুমি হিন্দু বলতে আপনার ইন্ডিয়ান কিনা পাকিস্তানি কিনা বাংলাদেশি কিনা সৌদিয়ান কিনা এটা আল্লাহ সুবাহ যাচাই করবেন না তুমি আগে মুসলিম কিনা সুতরাং कथाई बोल से जो बड़ व्यक्ति हक ना क्यों बल फाँसिर क्या मुस्लिम तरह बांगाली आगे हमारे मुस्लिम इमान ठीक रखते होगा जो व्यक्ति बोला आगे बांगाली तरह मुस्लिम सवधान तुम्हार इमान ठीक नहीं